टा पाठिएमेल कर समाधान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 কামা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আত্মীয়তার বন্ধন ও সম্পর্ক রক্ষা করা ইসলামের সেই সকল গুরুত্বপূর্ণ নির্দেশনার অন্যতম যার উপর নির্ভর করে একটি ইসলামী সমাজ ব্যবস্থা ইসলাম একটি সুন্দর সমাজ গঠনের জন্যে মানুষকে যে সকল নির্দেশনা প্রদান করেছে তার মধ্যে অন্যতম সম্পর্ক হল মানুষের কিছু বিশেষ সম্পর্ককে গুরুত্বের সঙ্গে রক্ষা করা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রক্তের বাঁধনকে অটুট রাখা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে সকল উপায় উপকরণ রয়েছে সেগুলো পালন করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাজি হন আল্লাহ সন্তুষ্ট হন এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায় আল্লাহর সাথে ভালো সম্পর্ক বান্ধার তৈরি হয় আর আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে দূরে সরে যেতে হয় এবং স্বাভাবিকভাবেই আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা মানুষের জন্য সবচেয়ে বড় বিপর্যয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জান্নাত পাওয়া যায় জাহান্নাম থেকে দূরে থাকা যায় বলে সাহি হাদিসবী আকরম সাল আলী ওয়াসাল্লাম মানুষকে সুসংবাদ দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মানুষের রিজিকে বরকত হয় এবং মানুষের হায়াতে দীর্ঘায়ুয়াস এ সকল আত্মীয়তার বন্ধন রক্ষা করার কল্যাণ দিকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে হানাহানি দেখা দেয় এবং সুখের সমাজ দূরের কথা অশান্তির অনলে পুড়ে ছাড়খাড় হয় মানুষের সমাজ এজন্য ইসলাম মানুষকে মানুষের প্রতি দায়িত্ব পালন एवं करव्य पालन के गुरुत्व दिए तार मध्य आत्मयतार सम्पर्क रक्षा करारे इसलम अनेक बस गुरुतारोप कर कुरने पाकर बहु आयातर मध्य अल्लाह पाक रबुल आलमीन आत्मयर जन आत्मयर ऊपर अधिकार प्रतिष्ठित करबीए करीम सोल्ला अलहसल्लम तरह बहु हदीसे पाखर मध्य आत्मयतार बंधन रक्षा करार संश्लिष्ट বিভিন্ন বাধ্যবাধকতা এবং বিভিন্ন বিধিবিধান বর্ণনা করেছেন ক্ষেত্রে বড় একটি প্রশ্ন হল যে আসলে আত্মীয় কারা কাদের প্রতি এই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে নির্দেশনা কাদের প্রতি পালন করতে হবে এ বিষয়টি আমরা একটি আলোচনার মাধ্যমে স্পষ্ট করেছি কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি ক্ষেত্রে তুলে ধরার প্রয়াস পেয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো आसले आत्मीयतार सम्पर्क रक्षा करब आत्मयर हक आदाय कर आदाय कर प्रश्न हल आत्मीयर कीधिकार आत्मीय हिसेबी रक्तर सम्पर्क सूत्रित रक्तर सम्पर्क सूत्रे हमार आत्मयार् अधिकार प्राप्त येचना सबसे गुरुत्वपूर्ण प्रश्न कारण जदि আত্মীয়দের অধিকার কি সেটা বুঝতেই না পারলাম সেটা উপলব্ধি করতে যদি আমি ব্যর্থ হলাম তাহলে তো আমার পক্ষে আত্মীয়দের অধিকার এবং তাদের প্রতিদায়িত্ব কর্তব্য পালন আমার পক্ষে সম্ভব হবে না এই আজকে আমরা এই বিষয়টি একটু কোরআন এবং হাদিস থেকে পর্যালোচনা করে দেখবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কোরআন এ পাকের সুরতুল ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যে আয়াত ইরশাদ করেছেন ওয়াতজাল কুরবা হক কাহ মিসকিল তু তিরা যেখানে আল্লাহ রব্বুর আলমিন সরাসরি তার প্রিয় নবী তার প্রিয় হাবিব সাল আলী আসাল্লামকে আত্মীয়দের প্রতি আত্মীয়ের হক আদায় করার নির্দেশনা দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন সরাসরি যে আপনি আপনার আত্মীয়কে তার হক পূরণ করে দিন এই আয়াতি তথা ইসুরা সুরা ইসরা মক্কায় অবতীর্ণ একটি সুরা আমরা জানি যখন নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র মেয়রাজ সংগঠিত হয় আল্লাহ নবী হিজরতের নবুবত লাভ করার দ্বাদশ বর্ষে যখন নবী আকরম সাল আলী ওসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের সফর করেন এবং মেয়রাজ সংগঠিত হয় ইসরা সংগঠিত হয় সেটি ছিল মক্কার ঘটনা এবং সেই প্রেক্ষিতে বিস্তারিত বিবরণ সম্বলিত সুরা হলো সুরাতুল ইসরা যে সুরাতুল ইসরা হল মক্কায় অবতীর্ণ মক্কায় অবতীর্ণ আয়াতের মধ্যে আল্লাহর রব্বুর আলমিন আত্মীয়দের হক আদায় করার নির্দেশ দিয়েছেন আত্মীয়দের হক কি এই আয়াত থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ কথা এখান থেকে ইস্তেমবাদ করেছেন যারা আত্মীয় তাদের প্রতি শুধু জাকাত প্রদান করাই দায়িত্ব নয় বরং যদি নিকটাত্মীয়রা অভাবী হয় তারা যদি অভাবগ্রস্ত হয় তখন জাকাত ছাড়াও তাদের ভরণপোষণ অন্য আত্মীয়ের উপর এটা তার অধিকার হয়ে দাঁড়ায় ওয়াক্তাজ্জা। আবু হানিফত রাহিমুল্লাহ এখানে কোন কোনো ব্যাখ্যাার পরে পাক এই আয়াতের ব্যাখ্যায় বাবা মা তো রয়েছেই বাবা মার পরে মূলত বাবা মা সন্তান সন্ততি এবং স্ত্রী এই তিন শ্রেণীর যারা সরাসরি মানুষের সঙ্গে সম্পৃক্ত তাদের অধিকারটা ইসলাম জিলকোর অথবা আত্মীয়ের অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করেনি বরং তাদের জন্য সাধারণ আত্মীয়ের চেয়েও বেশি এবং বিশেষ অধিকার সংরক্ষণ করেছে পিতামাতার অধিকার স্বামী স্ত্রীর অধিকার সন্তানের অধিকার এটা সম্পূর্ণ আরও আত্মীয় অধিকারের চেয়েও আর বেশি গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যেটি ভিন্ন আলোচনার মাধ্যমে সেটাকে স্পষ্ট করতে হবে সন্তান সন্ততি পিতা মাতা এবং স্ত্রী স্বামী ছাড়াও এর পরের যে ধাপ অর্থাৎ ভাই বোন দাদা দাদি নানা নানি এবং চাচা ফুফু খালা। এই যে স্তর এই স্তর সম্পর্কে অনেক মুফশ্রী নিকারামগনি কথা লিখেছেন যে যদি তারা অভাবী হন এবং তারা যদি অর্থ উপার্জনে অক্ষম হয়ে যান তখন তাদের ভরণপোষণ মানুষের প্রতি এটা অবধারিত হয়ে যায় কাজী এ থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মীয়দের একটা বিশেষ অধিকার হল যে তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব পালন করা প্রয়োজনের ক্ষেত্রে পিতামাতার ভরণ পোষণ সন্তানের ভরণ পোষণ স্ত্রীর ভরণ পোষণ এটা তো মানুষের উপর সর্ব অবস্থাতেই অবধারিত কিন্তু অন্যান্য আত্মীয়দের ভরণ ব্যাপারটা এটা সম্পৃক্ত হল তাদের অভাব এবং সামর্থ্যহীনতার সঙ্গে এটা হলো তাদের একটি বিশেষ প্রাপ্য তাদের হব এবং তাদের অধিকার তাদের জীবন ধারণের ন্যূনতম উপকরণ যদি তাদের কাছে না থাকে তাহলে যারা সম্পদশালী আত্মীয় তাদের কর্তব্য হল এই শ্রেণীর অর্থাৎ ভাইয়ের উপর ভাইয়ের কর্তব্য বোনের কর্তব্য দাদা দাদি নানা নানির কর্তব্য এবং চাচা মামা খালা এবং ফুফুর কর্তব্য রয়েছে তাদের ভরণ পোষণ দান করা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এ পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নেব বিরতির পরে এসে আত্মীয়দের অন্যান্য আকাশের রং ধরুন আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 সম্পর্কে বি কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मुमिन बीजे क्या जीवन रंग मंगलवार सकाल साढ़े कबर हम मरारे प्रथम विपद जखनी मानस के कबरे रखा है जमी चेपे तक डान दिखी बड़गुल देख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 सत्य प्रकाश करतेम्ला दर्शक और श्रोता मंडल भाई बोन বিরতির আগে আমরা আত্মীয়দের কি অধিকার সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম এরপর যে আমরা সুনির্দিষ্টভাবে আত্মীয়দের কিছু অধিকারের কথা আমরা ইন্ডিকেট করতে পারি চিহ্নিত করতে পারি সন্তান সন্ততি পিতা মাতা এবং স্ত্রী স্বামী ছাড়াও এর পরের যে ধাপ অর্থাৎ ভাই বোন দাদা দাদি নানা নানি এবং চাচা ফুফু মামা খালা। এই যে স্তর ये स्तर सम्पर्केक मुफ्रिनी केमगनी एक लिखे जे जदि ता अभावी हन एवं ता जदि अर्थ उपार्जने अक्षम हो जा तक तर भरण पोषण मानुष्य प्रति अवधारित जाए कूझते आत्मियों एक विशेष अधिकार हल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 ও আত ইজাল কুরবা হক কাহু আল মিসকিন ইজাল কুরবা আত্মীয় হক এর ব্যাখ্যাকার মুফ সিরিনগণ আল্লা মাহমুদ আলুসির রহমতুল্লাহ আলী রুহুল মায়ারের মধ্যে এবং অন্যান্য মুফত তাদের নিজ নিজ তফসিল গ্রন্থগুলোর মধ্যে আত্মীয়দের যে সকল অধিকারগুলো লিখেছেন তার মধ্যে একটি অধিকার হলো আল মাওয়াদা তাদের সঙ্গে হৃদতার সম্পর্ক রক্ষা করা ভালোবাসার সম্পর্ক রক্ষা করা আন্তরিকতা পোষণ করা এটি একটি মানুষের অন্তরের ব্যাপার আন্তরিকতা পোষণ করতে হবে আত্মীয়ের প্রতি নিজের মনের মধ্যে আন্তরিকতা রাখা ভালোবাসা পোষণ করা তার প্রতি রক্তের সম্পর্কের কারণেই রক্তের আকর্ষণে আন্তরিকতার এবং অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করতে হবে এটি ইসলামের নির্দেশনা কাজে এক নম্বর তাদের অধিকার হল আলমাবাদ্দ তথা আন্তরিকতা ভালোবাসা সৌহার্দ্য এবং সম্পৃতি রক্ষা করা দুই নম্বর তাদের অধিকার হল জিয়ারা কখনো কখনো তাদের সঙ্গে সাক্ষাৎ করা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করা এটি আত্মীয়তার একটি বিশেষ হক অন্য কোনো কারণ না থাকলেও অন্য কোনো উপলক্ষ না থাকলেও শুধু আত্মীয়তা রক্ষা করা এটিকে ইসলাম আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার একটি উপলক্ষ হিসেবে নির্ধারণ করেছে কাজেই কোনো মানুষ যদি তার আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই শুধুমাত্র তার কাছে যায় তাহলে সে আত্মীয়তা রক্ষা করার যে ফজিলত সে ফজিলত সে লাভ করবে এবং সে স্বভাব সে পাবে আত্মীয়দের এটি একটি গুরুত্বপূর্ণ হক যে জিয়ার তাদের সঙ্গে সাক্ষাৎ করবে আমরা সাধারণত নিজেদের স্বার্থ ছাড়া মানুষের সঙ্গে সাক্ষাৎ খুব করি না আত্মীয়দের সঙ্গেও সাক্ষাৎ করি যাদের সঙ্গে আমাদের আত্মীয়তা ছাড়া অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করি তাদের কাছে আমাদের যাতায়াত হয় তাদের বাড়িতে আমরা বেড়াতে যাই পরিবার সহ কিন্তু স্বার্থে সংশ্লিষ্টতা না থাকলেই দেখা যায় যে আমরা আর সেখানে আমাদের যাতায়াত হয় না কিন্তু ইসলাম এটা বলেনি অন্য কোনো উপলক্ষ না থাকলেও শুধুমাত্র আত্মীয়তার হক রক্ষা করা এজন্য আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করা চাই তাদের বাড়িতে বেড়াতে যাওয়া চাই এবং তাদেরকে আমন্ত্রণ করে নিজের বাড়িতে আপ্যায়ন নিজের বাড়িতে দাওয়াত করা চাই এটি আত্মীয়তার রক্ষা করার যে সকল হক রয়েছে সেই হকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অন্যতম একটি হক হল জিয়ারাহ তথা তাদের সঙ্গে সাক্ষাৎ করা সাহাবেক রামের জীবনে পাওয়া যায় শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সাক্ষাৎ করতে গিয়েছেন কারণ তারা ছিলেন আত্মীয় নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের যে নির্দেশনা আত্মীয়র প্রতি কর্তব্য পালন করার প্রয়োজনে এই ধরনের আমল খৈরুল করুন ইসলামের স্বর্ণযুগে পাওয়া যায় তিন নম্বর হক হলো হসনুল মুহাসারা তাদের সঙ্গে সদ্ব্যবহার করা আত্মীয় হিসাবে সকলের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা সদাচরণ করা দুর্ব্যবহার না করা দুর্ব্যবহার অসদাচরণ এমনিতেই একটি অপরাধ যে কারো সঙ্গেই করা হোক অসদাচরণ করা দুর্ব্যবহার করা এটি একটি পরিত্যায্য আচরণ ইসলামের দৃষ্টিতে একটি গর্হিত কাজ অন্য সকল ক্ষেত্রে যেমনি গর্হিত সাধারণ মানুষের সঙ্গে নন রিলেটিভ মানুষের সঙ্গে অসদাচরণ করা যতটা অন্যায় এবং যতটা গর্হিত স্বাভাবিকভাবেই আত্মীয়র সঙ্গে দুর্ব্যবহার করা অসদাচরণ করা সেটা তার চেয়ে দ্বিগুণ গর্হিত বলে গণ্য হবে কারণ এটি হাদিস থেকেই বুঝে আসে নবীক সাল আলি আসালাম পরিষ্কার বলেছেন দেখো যদি তুমি একজন মিসকিনকে অভাবীকে একজন মিসকিনকে সাদকা করলে এক স্বভাব আর একজন আত্মীয়ের অভাব যদি পূরণ করো তাহলে চিন্তা তাহলে এখানে তোমার দ্বিগুণ স্বভাব এখানে দুটি তোমার दायित्व पालन हलो सदाकदिगे तुम दान कर लेकर स्वभाव पा ठीक से तुम्हें आत्मयतार सम्पर्क रक्षा करार स्वभा पा तो ठीक आल्ला नबीर हदीस शिक्षा बुझे आसे जो आत्मयर संगे भलो कर लेकिन भलो करार द्विगुण स्वभा पाव जाए क्या यहाँ स्पष्टते ही बुझे आसे যে সঙ্গে যদি খারাপ করা হয় অসদাচরণ করা হয় তার অধিকার যদি হরণ করা হয় তার সঙ্গে যদি দুর্ব্যবহার করা হয় তাহলে এখানেও দ্বিগুণ পাপ হবে এবং এর যে অপরাধের মাত্রাটা এটা স্বাভাবিকভাবেই ইসলামের সাধারণ নিয়ম অনুসারেই দ্বিগুণ হয়ে যাবে যে হুসনুল মহাসারা সদাচরণ করা তাদের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করা সুন্দরভাবে তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা যাতায়াত রাখা সদাচরণ করা ভালো আচরণ করা এটা আত্মীয়তার একটা গুরুত্বপূর্ণ হকের মধ্যে অন্তর্ভুক্ত আত্মীয়তার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো নাফাকাত আহিন্দাল হাজাহ অর্থাৎ প্রয়োজনের ক্ষেত্রে আত্মীয়দের ভরণ ব্যবস্থা করা আত্মীয়র ভরণ ব্যবস্থা করা প্রয়োজনের ক্ষেত্রে এটা আত্মীয়তার একটি হক প্রয়োজন বলতে এখানে শরীয় দুটি বিষয়কে নির্ধারণ করেছে প্রয়োজনের অর্থ হলো এক হলো অভাব আর দ্বিতীয় হল উপার্জনের অক্ষমতা যদি অভাব থাকে এবং অবশ্যই অভাব এবং উপার্জনের অক্ষমতা একটির সঙ্গে আর একটি ওতপ্রোতভাবে জড়িত অভাব এবং উপার্জনের অক্ষমতা যদি থাকে তাহলে এমন আত্মীয়ের জন্য ইসলাম তার ভরণ তার একান্ত প্রয়োজন পূর্ণ করা তার মৌলিক চাহিদাগুলোকে ফুলফিল করা তার খাদ্য বস্ত্র বাসস্থান যেগুলো মৌলিক চাহিদা হিসেবে গণ্য সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করা তার ভরণ পোষণের দায় দায়িত্ব তখন নিকট আত্মীয়দের স্কন্ধে অর্পিত হয় কাজেই আর নাফাকাতু আইন্দাল হাজা অভাবের সময় দারিদ্রের সময়ে তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব এটা অর্পিত হবে এটিও আত্মীয়তার একটি গুরুত্বপূর্ণ হক তাহলে আত্মীয়তার হক হলো চারটি এক নম্বর হল আলমাওয়াহ তথা আন্তরিকতা রিদ্রতা ভালোবাসা পোষণ করা হৃদয়ে দ্বিতীয় নম্বর হলো জিয়ারা তথা মাঝে মাঝে সাক্ষাৎ করা তিন নম্বর হলো তৃতীয় হলো হসনুল মুআশারা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা সদাচরণ করা আরেকটি অধিকার হলো তাদের আন্নাফাক ইন্দাল হাজাহ অভাবের সময় এবং দারিদ্রের সময় সামর্থ্যহীনতার সময় তাদের ভরণ পোষণ এবং তাদের দায় দায়িত্ব গ্রহণ করা তাদের অভাব পূর্ণ করা খাদ্য বস্ত্র বাসস্থান সহ যে সকল মৌলিক চাহিদাগুলো ছাড়া মানুষের জীবন অচল সেই সকল চাহিদাগুলো পূরণ করা এভাবে আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের এ সকল বিষয়গুলোকে ইসলাম হক বলে সাব্যস্ত করেছে হক এবং অধিকার এটা কোনো করুণা নয় এগুলো করুণা নয় এইগুলো আত্মীয়দের প্রাপ্য কাজে এগুলো পালন না করলে একজন মানুষ ইসলামের দৃষ্টিতে নিন্দিত হবে ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধী বলে সাব্যস্ত হবে কাজী আসুন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সচেষ্ট হই এবং আত্মীয়দের অধিকার যথাযথভাবে আমরা আদায় করে আমরা একটি সুন্দর সুখী সমাজ গঠনে আমরা সচেষ্ট হই আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে সুন্দর শান্তিপূর্ণ ইসলামী সমাজ গঠনের প্রচেষ্টাকে কবুল করুন ও আখরুদ আহওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা सुरक्षित पवित्र जकत अर्थ पाठाते পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন এক ওয়াই ডি শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআন কে রাখবেন। কোরআন শুধুমাত্র মহিনের সম্পদ নয় मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग